السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد. شما و بعد شماعي داشترق بندو أمره علم السلام عليكم ورحمة الله وبركاته بيان اعتقاد أهل السن والجماع أهل السن والجماع ترعاق تر بنونا اكتب ترعاق ترعاق شنن جهاني آما دير امام بول چلن ونؤمنوا بملك الموت أمره ملك الموت ترعاق بل امان সে এই অংশের একটি মৌতের ব্যাখ্যা আমরা করছিলাম যে মত আসলে কি জিনিস আমরা গত পর্বে মৌত বিষয়টি আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে মৌতের হাকমত কি কেন আল্লাহ মৃত্যুটা রেখেছেন আল্লাহ তালা মৃত্যুটা কেন রেখেছেন সেটা আমাদের জানা দরকার কারণ অনেকেই মনে থাকেন যে মৃত্যু মানুষকে দক্ষ শুধু কষ্ট হয়ে দেয় না মৃত্যুর কিছু উপকারিতা আছে হ্যাকমত আছে আল্লাহ তালার বিশেষ কোনো কারণে তিনি মৃত্যুকে রেখেছেন জীবন রেখেছেন আল্লাহ তা নিজে কোরআনে কারিম বলে দিয়েছেন আমরা সেগুলোকে একত্রিত নিয়েছি। প্রথমে আমরা বলবো যে মৃত্যু এমন এক জিনিস যেখানে আল্লাহ তালার ক্ষমতা প্রকাশ পায় মানুষের হাতে যদি কোন ক্ষমতা সর্ব সর্বক্ষমতা থাকত সর্বময় ক্ষমতা থাকতো মানুষ কিন্তু কেউ মারা যেতে চাইত না কেউ চাইতো না মারা যাক সে সবাই চাইত যে জীবন যেন বহুদিন থাকতে পারে সে ব্যবস্থাপনা তারা করত এই দেখেন অনেকেই বিশেষ করে যারা ইসলামের আলো পায়নি এরকম যে সমস্ত জাতিগুলো চলে গেছে তারা অনেকেই মনে করত যে মরার পরে আবার বোধ হয় ওখানে আর একটা জীবন আছে যে জীবন বর্তমান জীবনের মতোই তারা সেখানে অনেকে দেখা যায় কভারের ভিতরে দুনিয়ার জীবনের মতো জিনিসপত্র দিয়ে দিয়েছে তারা আখেরাতের জীবনের প্রকৃত অবস্থা বুঝতে পারেনি এজন্য তারা সেখানে পথভ্রষ্ট হয়েছে তো এই জন্য মৃত্যু আসলে হচ্ছে আল্লাহ আল্লাহতালার যে মহান ক্ষমতা এবং তিনি যে মানুষকে জীবন এবং মৃত্যু তিনিই দিয়ে থাকেন আর কেউ নয় যে মানুষ একটা ছোট পদার্থ ছিল ছোট একটি বীর্য ছিল সেখান থেকে দিয়ে সে যোকের মতো হলো সেখান থেকে গোস্তুপিন্ড হলো সেখান থেকে হাড় হলো হাঁড় উপর আল্লাহ তালা তাকে প্রলেপ দিয়ে দিলেন আবার চামড়ার প্রলেপ তার উপরে মানুষ বড় হলো বড় হতে হতে এক সময় সে দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরে সে ছোট ছিল বারধ তারপরে যৌবন পার হলো বার্ধক্য পার হলো তারপর বৃদ্ধ হলো একসময় আবার চলে যাচ্ছে এই যে জীবনের যে গতিময় এই জিনিসটা পুরো জিনিসটা কিন্তু একটি মানুষ চিন্তা করলে বুঝতে পারে যে আল্লাহ তালা তিনিই সবিত তিনি সব তিনি কত উত্তম স্রষ্টা পাতাবার কল্লাহ হাসানুল খাওয়াল আল্লাহ তাল্লাহ কোরআন একাডেমি বিভিন্ন জায়গাতে সেটা তুলে ধরেছে সুরাহাজ্যের মধ্যে সেটা তুলে ধরেছেন আল্লাহ যে খালাকুমিন দয়ারফিন সুমা জায় দারফিন দরফিন কৌয়া আল্লাহ তালা তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন দুর্বলের পর শক্তি দিয়েছেন আবার ওখানে বলেছেন তোমরা কীভাবে অস্বীকার তোমরা নোথফা ছিলে তার হয়েছিল তোমরা বীর্য ছিল তোমাদেরকে তিনি এভাবে বিভিন্ন খালাকুমা তোয়ারা বিভিন্ন পর্যায়ে ভুক্ত করে পর্যায়ে পার করে পূর্ণ জীবন দিয়েছেন আবার আবার তিনি বৃদ্ধ বানিয়ে দিয়েছেন সেটাও আল্লাহ বলেছেন এই সবই যে আল্লাহ তালার মৃত্যু আল্লাহতালার অপার ক্ষমতার একটি প্রমাণ যে দুনিয়ার মানুষ যাই চেতায় করতে পারে না এবং আল্লাহ তালা তিনি যা চান সেটাই শুধু হবে তার মানুষের যে মানুষ যে অন্যের অধীন মানুষ যে কখনো তার নিজে ইচ্ছায় চলতে পারে না বরং অন্য কারো ইচ্ছায় সে চলে এটা এবং নিজের যাই চেতা করতে পারে না কিছু ইচ্ছা সীমিত তার ইচ্ছা আছে সেটা আলাদা কথা যাই চেতা করতে পারে না এটা বিরাট প্রমাণ হচ্ছে সেটার প্রমাণ হচ্ছে মৃত্যু কোরআনিকারিমা আল্লাহ তালা দুইটি আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই কথাই তুলে ধরেছেন তোমরা যদি পরাজিত না হয়ে থাক তোমরা সবসময় জয়ী হয়ে ওর চিন্তা ভাবনা টেন্ডেন্সি কাজ করে থাকে যে আমরা সবই পারি তাহলে একটা কাজ করত দেখি তার জু নাহা ইঙ্কুন তুম সহা দেখিন এই রুটাকে ফেরত নিয়ে আসতো দেখি ইঙ্কুন্ত যদি তোমরা সত্যবাদী হো হ্যান আল্লাহ দুটি আয়াত দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে তোমরা অবশ্যই কারো অধীন তুমি স্বাধীন যায় চেতা করতে পারো না তোমার মৃত্যু অবধারিত তুমি যদি কোন এতই ক্ষমতার অধিকারী হয়ে তাকে দেখি তোমার রুটে আমি ফেরার আমি নিয়ে যাচ্ছি তুমি টেনে নিয়ে আসা বা তোমার তোমার শরীরে ঢুকাই ফেলা দেখি আল্লাহ তালা সেটাকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন সুতরাং ধমক দিচ্ছেন যে তুমি যাই চেতা করতে পারো না আমি যখন ইচ্ছে তখন ঢুকাবো আত্মার ভিতরে রোহের শরীরের ভিতরে আত্মা ঢুকাব যখন ইচ্ছে তখন আমি শরীর থেকে তা নিয়ে যাব তোমার এভাবে কোনো কিছু করার নেই এই ইউনিভার্সাল ট্রুথ এ সত্য যে মৃত্যু অবশ্যই অবধারিতের প্রমাণ করে আল্লাহ তাল ক্ষমতার প্রতি মানুষ যে সে স্রষ্টা নয় সে সৃষ্টি এবং সে সৃষ্ট এবং সে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত এই মৃত্যু সেটা প্রমাণ বহন করে এই মৃত্যুর মাধ্যমে মানুষ আখেরাতের কথা চিন্তা করতে পারে এবং চিন্তা করতে পারে তারোহীদের যে সে যতই আস্পন করুক না কেন আল্লাহর দরবারে তাকে হাজিরা দিতে হবে সেখান থেকে উপস্থিত হতে হবে তাকে দ্বিতীয় যে একমত রয়েছে মৃত্যু সেটা হচ্ছে মৃত্যু হচ্ছে মানুষের জীবনের পরীক্ষা পরীক্ষা জীবন এবং মৃত্যু পুরোটাই আল্লাহ পরীক্ষার জন্য যে জীবন মৃত্যু থাকার কারণে সে পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে এই চিন্তা সারা জীবন করবে যে আমি এখন যা করি না কেন আমি এটা আমার পরীক্ষার দিতে দেয়া হয়েছে পরীক্ষার হলে বসে কেউ যদি কোন অন্য কাজ করে সে অবশ্যই রেজাল্ট ভালো হবে না তার এটা সবাই বুঝতে পারে সে তার রেজাল্ট সে পাস করতে পারবে না এই জন্য পরীক্ষার হলে সবাই চেষ্টা করে যে কোন মূল্যে ভালো কাজটা করতে যে তার ফল ফলাফলটা ভালো হয় দুনিয়ার জীবনটা হচ্ছে তার পরীক্ষার জায়গা পরীক্ষা দিতে হবে তাকে আল্লা তালা বলে দিয়েছেন লিয়া ব্লু কুমুকুম হায়াতা যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু যাতে করে পরীক্ষা করতে পারেন কে আমল করে আর কে আল্লাহর জন্য আমল করে সেটা তিনি দেখেন সেটা তিনি পরীক্ষা করতে পারেন ওহ আজিজুল গফুর তিনি মহা পরবর পরাক্রমশীল এবং ক্ষমা ক্ষমাবান তিনি সব ক্ষমতা রাখেন তিনি তারপর ক্ষমা করে দিবেন তোমাদের ছোট ছোট সমূহ যদি তোমরা আল্লাহর কাছে তাও করো জীবনে মৃত্যুর এই ছন্দ এই যে মিল সেটা বোঝা দরকার আমাদের এই জন্য যে আমরা দুনিয়ার জীবনে এই পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নিতে হবে এক থেকে। এই জন্য জীবনটা হচ্ছে পুরোটাই পরীক্ষা এই মৃত্যু পরীক্ষার শেষ সময় পরীক্ষা মৃত্যু অর্থ পরীক্ষা পরীক্ষা থেকে তুমি পরীক্ষার হল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং আমাদের ফলাফল ঘোষণা হবে আল্লাহ তালার সামনে এই জন্য মৃত্যুর একটা বড় হ্যাকমত হচ্ছে যে আমরা এই পরীক্ষা কতটুকু পাশ করি সেটা মৃত্যু আমাদেরকে তুলে ধরবে তৃতীয় যে হ্যাকমত সেটা হচ্ছে যে মানুষ দুনিয়াতে স্থায়ীভাবে আসেনি মৃত্যু সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তুমি আসছ আবার চলে যাবে তুমি খালিফা আল্লাহ তালা আগেও বলেছেন কোরআন করিমে যে ইনি আহ দেলিফা যখন ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে আল্লাহপকথন হচ্ছিল খলিফা হবে ইন্নাসুল আর আলীহা ও ইউর আল্লাহ ব্যতীত আর সবাই এই চলে যাবে আল্লাহ সবকিছুর মালিক হবে আল্লাহ তালা বলে দিয়েছেন অর্থাৎ আমরা পরস্পর খালিফা ও জায়ালনা বায় কুমলি বায়াদিন আল্লাহ তালা বলছেন যে এই পরের মধ্যে আমরা খলিফা হচ্ছি অর্থাৎ আমার দাদা চলে গেছে আমার বাবা আসছেন আমার বাবা চলে গেলে অন্যরা আসবে আমি চলে গেলে আমার সন্তানরা আসবে এই যে এই যে আমাদের যে ধারাবাহিক জীবনের যে ধারাবাহিক নিয়ম জীবন কীভাবে চলছে এটা মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা আসলে খলিফা আমরা দুনিয়ার বুকে স্থায়ীভাবে থাকার জন্য আসিনি मृत्यु एकमतरकार चतुर्थ हम मृत्यु मृत्यु बटे आल्लाई मृत्यूर मध्य बड़े मृत्यु दुनिया बुके मानुष जीवनधारण कठिन हो जित क्यों मानुष दुनिया बुके भलो किसुंच रिजिक व्यवस्थापना करते चाय मानुष जदि मारा ना जेत যদি আদম থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষ জীবিত থাকত দুনিয়ার বুকে আপনার পায়ে পা রাখারও স্থায়ী হতো না আপনি সেখানে রিজ্ঞের ব্যবস্থা আপনি নিজেই করতে পারতেন না পরস্পর হানাহানি মারামারিতে লেগে যেত এই আপনার জীবনের মানুষের মৃত্যু এটা অন্যদের জন্য অথবা কখন কখন তার জন্য উপকার বয়ান অন্যদের জন্য উপকার বয়ান এই জন্য যে একের জায়গা অন্য স্থান হয়ে যায় অন্যরা সেই জায়গাতে এসে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে পঞ্চম উপকার এটা হচ্ছে মানুষের নিজের অর্থাৎ একটি বললাম অন্যের উপকার হয় তেমনি মানুষের নিজেরও হচ্ছে এটা একটি মানুষ দুনিয়া থেকে অনেক সময় দুনিয়ার কর্মকাণ্ড থেকে তার কষ্টকর হয় দুনিয়া অবস্থান করাটা যেমন অসুস্থ হতে হতে এমন অবস্থা পর্যায়ে পৌঁছে তখন সে নিজেও বলে যে আল্লাহ ইলাফিক ইলা আল্লাহ আমি তোমার সাথে তোমার বন্ধুদের সাথে যারা মিনাস নবীন ও সুদ্দীক ও সুহাদা ওস আলহীন তাদের থাকার জন্য আমি এখন আগ্রহী অর্থাৎ আখেরাতের মুখে আখেরাত মুখী হতে চায়। সেই জন্য তার সে আঁকড়া যদি নাই থাকতো মৃত্যু যদি না থাকতো তখন সে কষ্টে তার জীবনটা কঠিন হয়ে যেত এই জন্য প্রত্যেকটি মানুষের মৃত্যু তার জন্য অনেক সময় অনেক সময় তার জন্য উপকার নিয়ে উপকার আসে এই জন্য সাহবা এখ রাম সবসময় সাহাবায়ক রাম ও রসল্লাহ সাল্লা সাথে সাক্ষাতের জন্য তারা উদ্গ্রীব ছিলেন বেলাল রাজি লহু মৃত্যুর সময় বলছেন বলেছিলেন গাদান আল কাল আহিব্বা মোহাম্মাদান ওয়া সাহবা আগামী দিন আমরা আমি খুশি এই জন্য যে আগামী দিন আমি সাক্ষাৎ করব আমার বন্ধুদের সাথে প্রিয় মানুষদের সাথে মহাম্মদ এবং তার সাথীদের সাথে এই জন্য কোরআনকারিমা আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে যে অনেক সময় মানুষ জানে না যে তার ভালো কোনটা কিন্তু যা আল্লাহর কাছে আছে তা বেশি উত্তম এটা বেশি উত্তম ন্যাক্কাররা সেটা মনে করে যে আল্লাহর কাছে যা আসে তা বেশি উত্তম সেই জন্য তারা এই মৃত্যুটাকে অনেক সময় তারা গনিমত মনে করে গণিমত মনে যে মৃত্যুটা তার জন্য উপকারী যদিও মৃত্যু চাইতে নিষেধ করা যা দেশী মৃত্যু कारो क्यों क्यों विपदे पड़े मृत्यु कमना ना से। से कर मृत्यु हार पर आखिरतर जो जीवन रही है से बुझे पे तरह जीवन जे आखरत जीवन तारुंदर कठिन कष्टर होना और जहाँ क्या लागे तो क्योंकि मृत्युश्रेय हो जाए यह रसुल दवा करते आल्ला तुम्हें ओ समय पर जीवित रखो जे समय पर जीवित थका उपकारी আর ওই সময় মৃত্যু মৃত্যু দিয়ে দাও যে সময় মারা গেলে আমি আখেরাত্রে আমার কাজে লাগবে আখেরাত্রে আমার জন্য উপকারী হবে এজন্য এই দোয়াটা করতে বলেছি এটা বলে নাই যে আল্লাহ আমাকে সবসময় মৃত্যু কারণ একটা মানুষ জীবী থাকলে হয়তো ভালো আমল করতে পারে ভালো আমল করার কারণে তার এজন্য মৃত্যুর মৃত্যু কামনা করা মৃত্যুর দোয়া করা যায়জ নেই শরীয়তে কোরআনকারী আল্লাহ তালা বলেছেন যে নেকরদের জন্য আল্লাহর কাছে যা রেখেছে বেশি উত্তম আল্লাহর কাছে যাবে দেখেছি তা বেশি উত্তম হলে নেককাররা যত তাড়াতাড়ি আল্লাহর কাছে যাবে তত্ত্বই তারা বেশি পাবে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়ালা ইয়াহসাবাল্লাযিনা কাফারু আনমা নুমলিলাহুম খায়রুল লিআনফুসিহিম ইনমা নুমলিলাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন কাফেরের জেনসিক বিপরীতটা রয়েছে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবনে ईमानदारরা যাই করে না কেন আখিরাতে সেটা পাবে অর্থাৎ যত তার যত জীবন বেশি যাবে যত সালাত আদায় করবে যত দুনিয়ার জীবন তার যত লম্বা হবে যত বেশি ভোগ করবে যত বেশি সে আল্লাহর বিরুদ্ধে আস্পরণ করবে আল্লাহর বিরুদ্ধে চলবে আল্লাহর বিরুদ্ধাচারণ করবে দিনের বিরুদ্ধাচারণ করবে আখেরাতের জীবনে তার শাস্তি তত বেশি হবে আল্লাহ তারা যেন বলছেন যে দুনিয়ার বুকে কাফেররা যত বেশি তারা বেশি ছাড় পেয়েছে বলে আপনি এ ব্যাপারে মনে না যে তারা একেবারে আল্লাহ তাদের ছেড়ে দেবেন ইনামা নুমিলহুম আন্নামা নুমিলহুম খের ফুসিহিম দুনিয়ার বুকে এর তারা যে বেশি জীবন পেয়েছে এটা তারা যেন মনে না করে এটা তাদের জন্য কোন ভালো কিছুটা তাদের জন্য কঠিন এই জন্য কাফের জন্য দুনিয়ার জীবন তার জন্য সে জান্নাত হিসাবে নেই কারণ আখেরা তার জন্য শাস্তি কিছুই নেই কিন্তু ইমানদারের জীবন দুনিয়ার জীবনে সে কষ্ট করবে আমল করবে ন্যায় কামল করবে সে আখেরা এটাকে জেলখানা মনে করবে কিন্তু এটা তার কাজে লাগবে যদি সে সঠিকভাবে কাজ করে যেতে পারে সুতরাং দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের শেষে যে মৃত্যুটা এই মৃত্যুটা কাফেরের জন্য এই মৃত্যুটা কাফের জন্য উপকারী ইমানদারের জন্য উপকারী যদি ইমানদার জানে যে তার আখেরাত আলহামদুল্লাহ ভালো তখন সে আখেরাত তার জন্য আখেরাত উপকারী অনেক সময় তার কষ্টকর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার জীবনের কষ্ট বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ তারা তাকে যখন মৃত্যু দিয়ে দেন সেটা তার জন্য উপকারী হয়ে যায় ताड़ा ष्ठ जैकमत रही मृत्यु से मृत्युर माध्यम मानुष दृढ़ दृढ़ दृढ़ विश्वास पे एक आल्लर दरबारे पेटा मृत्युता के ईमान शक्तिशाली कर देमान आनते सब समय ताक आल्लर का से सब समय बो इल्ला इन्ना जो हमें आल्लासे फिर जब ये मृत्युर माध्यम से वास्तवयन कर मृत्यु तरह जीवन के আল্লাহ মুখী করে দেয় এবং মৃত্যুর পরের ইমানদারের জীবন সবসময় সে মনে করবে যে আমি আগেও ছিলাম ইমানের অধিকারী যে আমি আল্লাহর কাছে যাব। মৃত্যুর পরের জীবনে সেভাবে সে চলে যায় এজন্য জন্য ইমানদার মরার সময় অধিকাংশ বর্ণনায় দেখা যায় যে মরার সময় ইমানদার আলা কে যে বিহি তার চেহারা তার কপালের ঘামের মাধ্যমে চলে যায় অনেক সময় হাসির মুখে চলে যাচ্ছে অনেক সময় হচ্ছে আখ জীবনের চিহ্ন দেখতে পাওয়া আল্লাহ তারা তাকে দেখান মৃত্যুর সময় হাদিসি ভেবে আসছে তাকে বিভিন্ন রকমের জিনিস আল্লাহ তারা দেখেন তাকে ফেরস তারা পর্যন্ত সুসংবাদ জানায় এসবই সে দৃঢ়তার সাথে সেটা অতিক্রম করে যায় আখাতের জীবনের একটা বিরাট চিহ্ন রেখে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে সুতরাং মৃত্যু তাদের জন্য একটা বড় কিছু হিসেবে দেখা যায় এই সবই কিন্তু মৃত্যু হ্যাকমত মৃত্যু একমত হচ্ছে এই জিনিসগুলো আমাদের বুঝিয়ে নেয় যে মৃত্যু অবশ্যই মৃত্যু মানুষের জীবনের একটা বিরাট কিছু এবং সেটাকে আমরা সেইভাবে নিতে হবে যেভাবে আল্লাহ মত রসুল আমাদেরকে নিতে বলেছে মৃত্যুর সর্বদা প্রস্তুত থাকতে হবে মৃত্যু আমাদের প্রস্তুতিমূলক আমাদের প্রস্তুত হওয়ার জন্য আমাদেরকে ডাকছে সমান দর্শক আমরা আলোচনা করছিলাম যে মৃত্যুর কিছু একমত রয়েছে সেই হ্যাকমতগুলি আমরা আলোচনা করেছি এখন আমরা আলোচনা করতে চাই যে মৃত্যু কিভাবে একজন ইমানদার ভালো মৃত্যু অর্জন করতে পারে ভালো মৃত্যুর কিছু চিহ্ন আছে সেই বিষয়গুলি আমরা তুলে ধরবো তারপর ইনশাল্লাহ খারাপ মৃত্যুর কিছু চিহ্ন আমরা তুলে ধরব একজন ইমানদার কিভাবে ভালো তার মৃত্যুটা জন্য ভালো অবস্থায় হয় এবং ভালো পদ্ধতিতে হয় এবং তার ভালো কিছু চিহ্ন ফুটে ওঠে সেই জন্য সে সময় প্রচেষ্টা চালাবে এই জন্য আমরা মৃত্যু যেহেতু অবধারিত এবং আসবেই আমাদের প্রত্যেকের উপরে ইমানদার মাত্রায় চিন্তা করা উচিত যে কিভাবে মারা গেলে তার জীবনটা সাফল্য জীবন হবে আর কিভাবে মারা গেলে তার জীবনটা বিফল বলে পরিগণিত হবে সেই জিনিসটা জেনে নেওয়া প্রথমেই বলবো যে একজন মানুষ তার জীবন सठी जीवन जापन करते पे सत्यारे सठी परिसम्ति घटे यार से, से बुझते कर्मकांड एक नम्बर हे जदि से आल्लावहित आल्लावहिदा करते जीवन मंगलमय और तरह जीवन सब चेखकर दुनिया जीवनों भलो आखिर जीवन तरह भलोबे कुरने करीमे आल्लाटा फलाना हायत তার জন্য তার জন্য অত্যন্ত উত্তম হায়াতের আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার জীবনে আল্লাহ তালা সেটা বলেছেন মান আর এর বিপরীতটা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ থেকে বিমুখ থাকবে আল্লাহ তাকে কষ্টকর জীবনে ফেলবেন আর যে ব্যক্তি তার আল্লাহর আল্লাহ তালা তাহদের দিকে তাহিদের উপর থাকবে আল্লাহ তালা তার জন্য হালানু ইয়ান্না হায়াতন উত্তম জীবনের ব্যবস্থা করবেন রসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি আল্লাহর আল্লাহাল সেই ব্যক্তির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন সুতরাং উত্তম উত্তম মৃত্যু উত্তম উদাহরণ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির মুখ দিয়ে লাই বের হয় যে ব্যক্তির মুখ দিয়ে তার বাণী বের হয় যে ব্যক্তি সারা জীবন তার উপর চলে এবং যে ব্যক্তি সারা জীবন তার কর্মকান্ডে তাহকে প্রতিষ্ঠিত রাখতে পেরেছে একটি বড় উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ ইস্তেকাম সময় ইমান থেকে দূরে সরে না যাওয়া কোরআনে কারিমা আল্লাহ বলেছেন যারা বলে যে আমাদের রব আল্লাহ তারপর এরপর দৃঢ়পথ থাকে ইমান আনছে তাও আছে এর উপর দৃঢ়পথ থাকে কোন রকমের তারা এদিক সেদিক করে না তাদের আল্লাহ তালা বলছেন লাখানি হবে না তারা চিন্তা নিতে হবে না অর্থাৎ তারা আল্লাহ তালা আখেরাত আখেরাত ভালো তাদের পরবর্তী জীবন ভালো হবে আল্লাহ তালা সে ঘোষণা করেছেন সুতরাং দ্বিতীয় যে বড় কাজটি করতে হবে তাওহিদের পরে সেটা হচ্ছে ইসতেকাম আর দৃঢ়পথ থাকতে হবে অন্য আল্লাহ তালা বলেছেন যে ফেরেস তারা তাদেরকে সুসংবাদ তখন জানায় মৃত্যুর সময় তাদেরকে সুসংবাদ জানা এর অর্থ হচ্ছে যে ইস্তেকাম থাকা মানুষের জরুরি থাকা জরুরি ইমানের উপরে সবসময় আল্লাহ থাকা উচিত সবসময় কোনো ক্রমেই শরীয় থেকে দূরে সরে না যাওয়া উচিত যদি থাকে দূরে সরে যাওয়া হয় তাহলে সেটা হস্তুল খাতেমা হবে না উত্তম উত্তম পরিসমাপ্তি হবে না উত্তম পরিসমাপ্তির জন্য দ্বিতীয় বড় কাজ হচ্ছে আল্লাহর দিনের উপরে দৃঢ়পদ থাকা উত্তম পরিসমাপ্তি একজন মানুষের জীবনের উত্তম পরিসমাপ্তির জন্য তৃতীয় যে কাজটি করা দরকার সেটা হচ্ছে তাকোয়া যা আল্লাহ সচেতনতা আল্লাহ সম্পর্কে মহান আল্লাহ মুসলিম হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাল যথাযথ তাকওয়া অবলম্বন কর এবং তোমরা মুসলিম না হয়ে দুনিয়া থেকে যেও না অর্থাৎ মৃত্যুর আগে তোমাদের তাকোয়া ঠিক আছে কি সেটা তোমরা দেখে নাও এই তৃতীয় এই আলামত হচ্ছে ফসল খাতেমার উত্তম পরিসমাপ্তি দুনিয়ার জীবনের উত্তম পরিসমাপ্তির তৃতীয় বড় আলামত হচ্ছে তাকোয়ার উপর থাকা আল্লাহ তাল কথা স্মরণ করা অর্থাৎ ফরস গাছগুলি আদায় করা হারাম পরিত্যাগ করা গুনার কাজ থেকে দূরে সরে আসা মাকরু গাছগুলোকে পরিত্যাগ করা অতিরিক্ত দুনিয়া মুখী না হয়ে আখড়াত মুখী থাকা এই সবই হচ্ছে তাকোয়ার মূল অর্থ এগুলো যদি কোনো আমরা পাই কোন মানুষের মধ্যে আমরা সাক্ষ্য দিতে পারি যে হসনুল খাতমা লোকটি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস হচ্ছে যে লোকটি উত্তম পরিসমাপ্তির দিকে গেছেন উত্তম পরিসমাপ্তির আরেকটি উদাহরণ হচ্ছে আরেকটি বড় নমুনা হচ্ছে সত্যবাদিতা অবলম্বন করা রসুল্লা সাল্লাহ বলেছেন যে একজন মানুষ সত্য বলতে থাকে সত্য বলতে বলতে আল্লাহর কাছে লেখা হয়ে এই জন্য দুনিয়ার বুকে কেউ সত্যবাহিতের উপর থাকে আল্লাহ তালা তাকে সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি সত্যবাদীদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি সত্যবাহিতের উপর থাকা উচিত এই দুনিয়ার বুকে চতুর্থ যে আলামত একজন মানুষের দেশের উত্তম পরিসমাপ্ত তার হয়েছে উত্তম পরিসমাপ্তি সেটা দেশের সত্যবাদীতা অবলম্বন করেছে অনুরূপভাবে उत्तम परिसमाप्त और एक बड़ आलामत हम बड़ चिन्ह हे एक मानुष से तहबा कर दुनिया बुके जाये जागे सारा जीवन से तबा जाए कुरान करीम आल्ला तारा तु भीला जमियाल लाला हुन ईमानदार सफल होते चाह तो आल्लर का तुम्हारा सबा तवबा करो ये उचित तहबा करा अल्लाहर का फिर आसा तवबा करते बड़ आलामत जहाँ आखिरते উত্তম কাজগুলি করে যেতে পারবো উত্তম কাজগুলি আখেড়াতে আমরা উত্তম কাজগুলি প্রতিফল পাব এবং দুনিয়ার যে গুণাগুলি আমরা দুনিয়াতে রেখে যাচ্ছি সেগুলির আমরা কাফাড়া করতে পারবো সেগুলি থেকে ক্ষমা পেয়ে যাব এজন্য উত্তম পরি উত্তম পরিসমাপ্তির দুনিয়ার বুকের উত্ত দুনিয়ার জীবনের উত্তম পরিসমাপ্তির একটি আলামত হচ্ছে সব সময় তহবা করতে পারা সবসময় তওবা করতে পারা আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তালী কে দোয়বমিন আসসালামাইকাইকুম বরহম বু